মাথা চুল রাখার সুন্নত বিধান কি ব্যাপারে আরেকটু বিষয় বলতে হয় প্রশ্ন আসলে আমরা প্রশ্ন কম আলোচনা করব কিন্তু একটু বোঝাই আলোচনা করার চেষ্টা করব সুন্নত নবী সালামের আমালগুলো তিন রাগে বিভক্ত নবী সাল্লা সাল্লাম জীবনে যা করতেন এগুলো বিভক্ত হল নবীল সালামের জন্য খাস যেমন নবী সালাম বিবাহ করেছেন এগারো জন আমি আপনি চাইলে এগারো জন করতে পারবো এটা নবী সালামের জন্য খাস উন্মতর জন্য সম্মত না তাহার্যদের নামাজ নবী সাল্লাহামের জন্য করতেন আবার অনেক জিনিস হালাল জিনিসও খাইতেন না আমাদের দেশে গরুর বুড়ি আছে না গুঁড়ি ছিলেন কোনো মানুষের জিজ্ঞেস করবেন যে ভাই আপনার সবচেয়ে প্রিয় খাবার কি গরুর বুড়ি ছাগলের গুড়ি আবার কোন মানুষ যদি এগুলো দেখে বমি করতে করতে আর কিছু খায় না ঠিক আছে না কিছু খাবার না কিন্তু নবী করতে যে আমি খাবো না তোমরা খাও তাহলে নবী সরামের এই যে খাবার গুলো এই খাবারগুলো কি উন্নত জন্য সুন্নত কিনা সুন্নত না সুন্নত বুঝি আমরা যে যদি এটা চন্নত হইত নাম নিজে খাইতেন নির্দেশনা দিতেন যেমন মধুর ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন কালো জিলার নির্দেশনা দিচ্ছেন এরকম অনেক জিনিসের নির্দেশনা দিচ্ছেন অন্যান্য যে সকল খাবার খাইছেন এগুলো কে খাওয়ার জন্য কোন নির্দেশনা এই এগুলো একটা সরিয়েলা হয় মিনার আধা তলমা এগুলো হলো আধা তোম এইগুলো কেউ যদি মহব্বত করে আমার এই খাবারটা পছন্দ করতেন আমি সুন্নত এক জিনিস আবার মহব্বত করে করলে আধা আরেক জিনিস তো মাথায় চুল রাখার সুন্নত বিধান সালাম বিভিন্ন সময় বিভিন্ন রকম মাথার চুল রেখেছেন তবে সন্নটি চল বলতে যে চুলটা ভদ্র মানুষেরা রাখে ভদ্র কাটিমের চুল রহমান আল্লাম সৌনা আল্লাহনা পরিচয় এরা চলাফেরা করে এদের চুলের মধ্যে ভদ্রতা থাকবে দাঁড়ের মধ্যে কথাবার্তা এরা হল এবাদুর রহমান এই জন্য চুল যেগুলো সমাজের ভদ্র মানুষেরা কাটো দেখবেন চুল দেখলে বোঝা যায় যে এটা কি ধরনের দেখবেন যুবকদের চুল দেখলে বুঝা যায় সে এটা ভালো না খারাপ এটা চুলে বলে দে দাঁড়িয়ে বলে দে এটা পোশাক আশাকে বলে দেয় তাহলে যেই চলতা বত্রভাবে রাখা হয় যেমন আমরা মাথা মাথা সমান করে ছোট করে চুল রাখি এটাই হলো সন্ন্যত কিছু এটাই হলো চুল রাখার সুন্দর নিয়ম আর নবী সাল্লাম যে লম্বা রেখেছিলেন এগুলো যদি কেউ রাখে তাহলে তিনি নবী সালামের মহব্বতের স্বভাব হয়